দাউদ একজন সম্মানিত নবী তিনি জালুদকে হত্যা করেছেন তাহলে যে সমস্ত ব্যক্তিরা বলে যে হত্যা মানুষ হত্যা এটা মহাপাপ একেবারে নির্বিচারে বলে ফেলে কোনো ব্যতিক্রম ছাড়াই তারা এখানে কি বলবে যে আল্লাহ তালার একজন সম্মানিত নবী কি করলেন হত্যা করলেন তাহলে এই হত্যাটা কি পাপ নিল্লা এই হত্যাটা হইল সংশোধন এই হত্যাটাই হইল সংশোধন এটা নবীদের সানের পরিপন্থী হবে কিন্তু যেই অলি বুজুর্গরা মনে করে যে আমাদের ওলায়াত আমাদের বুজুগির পরিপন্থী হইল হত্যা এই ডাকি আল্লাহর তার সানের কি পরিপন্থী তার মর্যাদার পরিপন্থী তো এলে সে কার্ল আল্লাহর সে কার পরিপন্থী হবে না কারণ আল্লাহর নবীর সানের পরিপন্থী না আল্লাহর শত্রুদেরকে কি করা হত্যা করা তা আল্লাহর উলির সানের পরিপন্থী হবে মর্যাদার পরিপন্থী হবে না বলছেন বিষয়টা কত এমন ছিলেন যাদের সাথে মিলে যুদ্ধ করেছে অনেক আল্লাহ আল্লাহ এখানে দেখেন পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যে অনেক নবী এমন রয়েছেন ছিলেন যাদের সাথে মিলে যুদ্ধ করেছে কারা অনেক আল্লাহ লাগন তাহলে যুদ্ধ করা এটা নবীদের একটা কাজ ছিল আল্লাহ একটা আমল ছিল কি করা যুদ্ধ করা তাহলে যুদ্ধকে নবীদের মর্যাদার বিপরীত মনে করা আল্লাহ আল্লাদের মর্যাদার বিপরীত মনে করা কি পরিমাণ মূর্খতা দেখেন কেমন জঘন্য ধরনের মূর্খতা এদের যদি আল্লাহ রবিন লোকদেরকে একজনের দ্বারা অপরজনকে প্রতিহত না করতেন দফি যদি আল্লাহর পক্ষ থেকে প্রতিহত ব্যবস্থা না হতো একের দ্বারা অপরকে কিন্তু আল্লাহ রব আলমিন জগৎ উপর বড় অনুগ্রহকারী জু ফুল বড় অনুগ্রহকারী আল্লা রব্বুল আলমিনের সেই বড় অনুগ্রহের ফল হলো যে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীবাসীর দলকে আরেক দল দিয়ে কি করেছেন প্রতিহত করেছেন তাহলে এই প্রতিহতটা যদি না থাকতো তাহলে পৃথিবী কেহে যেত ধ্বংস হয়ে যেত অশান্ত হয়ে যেত এটা বসবাসের অনুপযুক্ত হয়ে যেত তাহলে পৃথিবীর অস্তিত্বের জন্য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 আল্লা রব্বুল আলমিনের এবাদত বন্দিগি ধর্মীয় প্রতিষ্ঠান আল্লা পাখির বিধি বাস্তবায়ন সেইগুলির জন্য প্রতিহত ব্যবস্থাটা প্রয়োজন নেই অবশ্যই অবশ্যই তাহলে পৃথিবী যে পূর্ব থেকে চলে এসেছে পৃথিবী যে বিদ্যমান আছে পৃথিবীর মধ্যে যে বসবাস চলতেছে এটা কিসের বদৌলতে আল্লা পাখির অনুগ্রহে পরস্পরের একজনের দ্বারা পূর্ব কে প্রতিহত করার মাধ্যমে ধ্বংস হয়ে যেত যেহেতু পৃথিবী আছে ধ্বংস হয় নাই তাহলে বোঝা গেছে প্রতিহত ব্যবস্থা কি ছিল হ্যাঁ প্রতিহত ব্যবস্থার ঢং বা পদ্ধতি ছিল এটা ছাড়া পৃথিবী কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাইলে প্রতিহত ব্যবস্থা থাকা এটা কি ধ্বংস না এটা রক্ষা প্রতিহত রক্ষা প্রতিহত ব্যবস্থাটা এটা রক্ষা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 তেলে ছোট ছোট রাষ্ট্রগুলিও প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া নিজের টিকে থাকা নিজের সমৃদ্ধ হওয়া এটা চিন্তা করতে পারে না তাহলে ইসলামের মতো মহান আদর্শ যেই আদর্শের শত্রু হইল লক্ষ লক্ষ কুটি কুটি মানুষ লক্ষ লক্ষ কুটি কোটি মানুষ না ইসলামের আদর্শের শত্রু তো সেই আদর্শ রক্ষা পাবে প্রতিহত ব্যবস্থা ছাড়া হ্যাঁ কেমনে কল্পনা করা যায় আর ওই আদর্শের জন্য কুটি কুটি মানুষ কি আছে শত্রু আছে এই প্রতিহত ব্যবস্থা এটা অনুমোদন করা এটার পদ্ধতি দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে কি একটা অনুগ্রহ তাইলে যুদ্ধ এটা কিনা সন্ত্রাস নয় এবং এটা আল্লাহ পাকের অনুগ্রহের প্রকাশ জেহাদ এটা আল্লাহ রবী আল্লা রবুল্লা আলমিনের পক্ষ থেকে অনুগ্রহের প্রকাশ যেমন আল্লাহর জন্য হবে তো এটা খালেস আল্লাহর অনুগ্রহের প্রকাশই হবে এটা যদি আল্লাহ রবুল লোকদেরকে একের দ্বারা অপরকে প্রতিহত না করতেন নিশ্চিত ধসিয়ে দেওয়া হতো খ্রিস্টানদের নির্জন এবং মসজিদ যেখানে বেশি বেশি আল্লাহ রবুল আলমিনের নাম স্মরণ করা হয় সেগুলো আর অবশ্যই আল্লাহ রবীন্দিন সাহায্য করবেন তাকে সাহায্য করবে নিশ্চয় শক্তিশালী এখানে আল্লাহ রব আলামিন পরিষ্কার বলেই দিয়েছেন আগে তো বলেছেন যে পৃথিবীর সুরক্ষা এটা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হয়ে এসেছে এটা আল্লাহ রবুল্লা আলমিনের একটা অনুগ্রহ আর এখানে বলেছেন পৃথিবী স্থিত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 অস্তিত্ব এগুলোর থাকতো না তো সেইগুলি অস্তিত্ব রক্ষা পেয়েছে কিসের মাধ্যমে প্রতিহত ব্যবস্থার মাধ্যমে এখানে দেখেন মসজিদের উল্লেখ করা হয়েছে যে মসজিদ আল্লা পা অর্থাৎ মসজিদে নামাজ হয় মসজিদে তিলওয়াত হয় মসজিদে বয়ান হয় মসজিদে দিনের অন্যান্য আমলের কি করা হয় চর্চা করা হয় সেই মসজিদ। প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যে তালিম এটা এটা মসজিদকে টিকায় রাখবে আল্লাহ রব আল বলতেছেন মসজিদের এই কর্মকান্ড থাকা সত্ত্বেও মসজিদ কি হয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে মসজিদ বিলীন হয়ে যেতে পারে নিশ্চিহ্ন অস্তিত্বীন হয়ে যায় কি না থাকার কারণে প্রতিহত ব্যবস্থা না থাকার কারণে এখন কিছু ব্যক্তিবর্গ বের হয়েছে তারা বিভিন্ন ধরনের কারণ কি করতেছে বাইর করতেছে একজন মানুষ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 যে সে কি করতে পারে না কথা বলতে পারে না এই জন্য লোকটাকে মৃত বলা হচ্ছে কারণ সে কথা বলতে পারে না কারণ জিন্দা থাকলে তো কি বলতে বলতে কথা এই এই মরা জন্য দেখত চোখে দেখে না থাকলে দেখতো এই জন্য লোকটা কি মরা আরেকজনে বলে এই লোকটা মরা এই জন্য যে সে কথা শুনে না জিন্দা থাকলে তো কথা কি করতো শুনতো আরেকজনে বলে এই লোকটা মরা এই জন্য যে সে না। জিন্দা থাকলে তো কি করত হাঁটতো উল্লেখ করছে আর তাদের কারণগুলি এক পর্যায়ের বাস্তবের সাথে মিলেও দলিলটা মিলেও যে আসলেও তো যদি মরানা হইতো তাইলে সে চোখে দেখতো এই জন্য হ্যাঁ দলিল দিছে চোখে দেখে না এই কারণে কি মরা তো এই জন্য এই বিভিন্ন কারণ বর্ণনা করতেছে আসলে মূল কারণ বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে আবাদ আবাদতবন্দী স্থানগুলো অনাবাদ হয়ে যাবে ধসে যাবে কিনা থাকলে প্রতিহত ব্যবস্থা না থাকলে আল্লাহাক পরিষ্কার বলে দিচ্ছেন যে প্রতিহত ব্যবস্থা না থাকলে এগুলি কি হয়ে যায় নিশ্চিহ্ন হয়ে যায় অস্তিত্বহীন হয়ে যায় তাহলে ওগুলি যখন অস্তিত্বহীন হয়েছে তাহলে অবশ্যই সেখানে কোন কারণটা বাস্তবায়ন হয়েছে প্রতিহত ব্যবস্থাটা না থাকা এই কারণে সেগুলি কি হয়েছে অস্তিত্ব অস্তিত্বহীন হয়েছে এখন এরা এসে বলতেছে যে ওখানে তো কি ছিল না ওখানে ছিল না ওখানে কি ছিল না ওয়াজি ছিল না আরে সেইগুলি তো অস্তিত্বহীন হয়েছে মূল কারণটা কি এগুলি না থাকা রোজের কি না থাকা মূল কারণ হলো প্রতিহত ব্যবস্থা না থাকা তারা গুরুত্ব দেয় নাই এই জন্য অন্যান্য জিনিসগুলি কি পায় নাই রক্ষা পায় নাই বুঝে আসে আল্লাহ রব আলিনের বলে দেওয়া কারণ যে পৃথিবীর আবাদ জায়গাগুলো গুলো যে অনাবাদ হয়ে পড়েছে এটা আসলে মূলত কি কারণে এরপরে আরো বিভিন্ন অঞ্চলের মধ্যে ইসলামী কি ছিল হুকুমত ছিল সেইগুলি কুফুরি হুকুমতে রূপান্তরিত হয়েছে কেন আল্লাহ পথে যুদ্ধ না থাকার কারণে দিনের পথে প্রতিহত ব্যবস্থাটা ব্যবহার করার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 যেই পরিমান প্রতিহত ব্যবস্থার মধ্যে শৈথিল্য আসবে সেই পরিমাণ দিনের মধ্যে কি এসে যাবে হাদমুন এবং ধ্বংস এবং পতন কি চলে আসবে কি ধসে যাওয়া যাওয়া পতন হয়ে তে যেই পরিমাণ প্রতিহত হবে সেই পরিমাণ কি হবে পতন হবে তে প্রতিহত ব্যবস্থার সাথে আর অস্তিত্বের সাথে একেবারে উৎপ্রিত জড়িত ভালো বস্তু হোক আর মন্দ বস্তু হোক সে প্রতিহত ব্যবস্থা ছাড়া কি করতে পারবে না ঠিকতে পারবে না দিন যেহেতু ভালো আর হয় না আল্লাহ রবুল্লা আলমিন বলে দিয়েছেন যে মসজিদে বেশি বেশি নাম নেওয়া হলেও সেই মসজিদ ধসিয়ে দেওয়া হবে তার পতন হয়ে যাবে যদি কি থাকে প্রতিহত ব্যবস্থা থাকে অতপর আল্লাহ রং আল্লা আল্লাহ রব আলামিন তাকে সাহায্য করবেন আল্লাহ রবুল্লা আলমিন কে বন্দা সাহায্য করবে কিভাবে কোরআন করিমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন হাদিদ ফি হিবাস যাচাই করব আমি যে দেখি কে আল্লাহ এবং আল্লাহ রসুল না দেখে সাহায্য করে আল্লাহ এবং আল্লাহ রসুল না দেখে সাহায্য করার জন্য একটা ব্যবস্থা আল্লাহ রব বলেছেন কিসের মধ্যে লুহার মধ্যে লোহার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসায লাগলো বলতে পারছো লোহা অর্থ হলো অস্ত্র কারণ যত অস্ত্র আছে কি দিয়ে বানায় লোহা বানাই লোহারই বিভিন্ন উন্নত জাত উন্নত প্রকার সব গুলো আসলে মূলত কি লোহাই হাদি অর্থ হইছে লোহা অস্ত্র এই অস্ত্র এর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ সাহায্য করা যায় সাহায্য করে এটা আল্লাহ কি করবেন দেখবেন পরীক্ষা করবেন তাহলে আল্লাহ রবুল আলমিনের মানে নিজের পক্ষ থেকে স্বীকৃত সাহায্য হইলো কি আল্লাহ রবুল আলমিন আল্লাহকে সাহায্য করার কোন পদ্ধতিটাকে স্বীকৃতি দিয়েছেন যে এটা এটা আমাকে সাহায্য করা লোহাকে লোহার মাধ্যমে যদি আল্লা রব্বুল আলমিনকে কে সাহায্য করে তাহলে সে আল্লাহ রে কি করলো সাহায্য করল কারণ আল্লাহ বলেছেন যে আমি লোহা অবতীর্ণ করেছি আমাকে সাহায্য করে এটা দেখব বলে। তাহলে লোহা ব্যবহার করে যদি আল্লাহকে সাহায্য করে তাহলে আল্লাহ রে কি করলো সাহায্যটা আল্লাহকে সাহায্য করে সাহায্য বলে গণে নিয়েছেন এই সাহায্যটাকে আল্লাহা কি করে কি হিসাবে গুনছেন যে এটা আমাকে সাহায্য করা এটা হলো আমাকে কি করা সাহায্য করা এখন লুহা যে ব্যবহার করলো আল্লাহ তাল দিনের জন্য সে আল্লাহ রালমিনে কি করলো সাহায্য করলো আর আল্লাপ বলতেছেন আমাকে যে সাহায্য করে আমি তারে কি করবো সাহায্য করবো আর আল্লাহ যদি সাহায্য করে তাহলে তাকে আর কে পরাজিত করতে পারবে পাওয়ার ব্যবস্থা কি লুহা ব্যবহার করা আল্লাহর নুসরত পাওয়ার ব্যবস্থা কি লুহা ব্যবহার করা লুহা ব্যবহার করলে নিশ্চিত আল্লাহ পাখির কি পাওয়া যাবে নুসরত পাওয়া যাবে কারণ আল্লাহকে কি করা হয় নুসরত করা হয় আর আল্লাহকে নুসরত করা হলে আল্লাহ পাক কি করবেন নুসরত করবেন এখন যারা আল্লাপাক কে এইভাবে আল্লাহ পাকের শিক্ষিত ব্যবস্থায় নুসরত করার বিরোধিতা করতেছে তারা নি নুসরত পাবে কিভাবে আল্লাপক বলতেছেন আমার দিনের জন্য যদি আমাকে কি করা হলো সাহায্য করা হলো এটা বিরোধিতা করতেছে তারা কিভাবে আল্লাহর নুসরতের আশা করে তারা তো নুসরতের বিরোধিতা করতেছে আল্লাহ নুসরত যে পাইপ দিয়ে আসবে যে লাইন দিয়ে কি করবে আসবে সেটার কি করতেছে তারা বিরোধিতা করতেছে সেটাকে তারা ধ্বংস করতেছে একটা সংশয় দেখা দিতে পারে যে আল্লাহ রব আলমিন কে সাহায্য করার প্রয়োজন কি বন্দার আল্লাহ কি দুর্বল না না আল্লাহ রব্বুল আলমিন বন্দাকে সাহায্যের জন্য আহ্বান করেছেন আল্লাহর কিসের কারণে না দুর্বলতার কারণে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 আছে আছে ক্ষমতা কিছু কি করতে হয় না কিন্তু আল্লাহবাবুল আলামিন থেকে সাহায্য পেতে হলে আল্লাহ কি কি করতে হবে সাহায্য করতে হবে এই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে বন্দা কে কিছু দেয়ার জন্য আল্লাহ তালা এই প্রক্রিয়াটা কি করেছেন দিয়েছেন বুঝাচ্ছিস দুর্বলতার জন্য, মাঠে আল্লাহ রব আলামিন বলবেন হে বন্দা আমি ক্ষুদার্থ হয়ে তোমার কাছে গিয়েছিলাম তুমি আমাকে খাবার দাওনি আসলে কি আল্লাহ রব আলমিন ক্ষুদার্থ হয়ে গিয়েছেন না আল্লাহর বন্দা অভাবী হয়ে ক্ষুদার্ত হয়ে কারো কাছে কি করছে গিয়েছে আল্লা দুর্বলতার জন্য না বরং আল্লাহর শক্তি পাওয়ার জন্য নিজের সাথে এই ব্যবস্থাটা আল্লাহ রবুল আলমিন কি করেছেন দিয়েছেন তাহলে আমরা যে বলি যে আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবেন আমাদের এখানে করার কিছু নাই এটা একেবারে ধরনের একটা ধর্মবিরোধী কথা আল্লাহ আমাদের কিছু করার নাই না কিছু করার জন্য সেই দায়িত্ব আল্লাহ সুরক্ষিত পেতে হলে এই সুরক্ষার ব্যবস্থাটা আমাদের কি করতে হবে গ্রহণ করতে হবে যে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে যদি প্রতিহত ব্যবস্থা না হতো তাহলে লাফাসাদাতিল জাতিল পৃথিবী কি হয়ে পড়তো ধ্বংস হয়ে পড়তো ধ্বংস হয়ে পড়তো অশান্তিময় হয়ে পড়তো এখানে দেখেন যে বিষয়টা বলা হয়েছে যে আল্লা রব্বুল আলমিনের পক্ষ যদি প্রতিহত ব্যবস্থা না হতো মানুষের স্বাভাবিক একটা প্রকৃতি হল যে সে মারদাং কামারখা মারামারি করুইয়া আদম আলি ইসাল্লা তু অবয়বকে যখন জান্নাতে সৃষ্টি করে রাখা হয়েছিল ফিরেস তারা দেখেই বলেছেন যে এই অবয়বে যে হবে সে তো কি হবে। কর্ত ঝরানে হবে ফিরেস তারা দেখেই তাদের আকৃতিটা দেখেই প্রকৃতিটা ফেরস তারা কি করে ফেলেছিলেন বলে ফেলেছিলেন এবং ফিরেস এই অনুমানটা কি ছিল সত্য ছিল অনুমানটা কি ছিল সত্য ছিল এখন এই মানুষ দুনিয়ার মধ্যে কি করেছে এসেছে তাহলে দুনিয়ার মধ্যে সে মারামারি কাটাকাটি সে কি করবেই আর মারামারি কাটাকাটি করার দ্বারা দুনিয়াটা অশান্ত হবে দুনিয়াটা কি হবে বিপদ হবে দুনিয়াটা ধ্বংসের দিকে যাবে এখন এই স্বাভাবিকভাবে তার মধ্যে যে একটা আছে এটার সংশোধনটা কি এটার প্রতিষেধকটা কি এটার প্রতিষেধকটা হলো দফা উল্লাহি মানে আল্লাহর হুকুমে দফা করা প্রতিহত করা আল্লাহর হুকুমে মারামারি করা মানুষের স্বাভাবিক মারামারি মারামারির দ্বারা হবে মানব প্রকৃতির মারামারির দ্বারা হবে পৃথিবীর ধ্বংস আর এই ধ্বংসের বিপরীতে আবার কি প্রতিষেধক আরেক জীবাণুটি কি জীবাণু না সে আরেক জীবাণু সেই জীবাণু আসা ওই আগের ধ্বংসাত্মক জীবাণুরে কি দিবে শেষ করে দিবে মারামারির প্রতিষেধক কি মারামারি মারামারির প্রতিষেধক অন্য কোন কিছু না মারামারির প্রতিষেধক জিকির না মারামারির প্রতি নামাজ না মারামারির প্রতি না এই মারামারিটা হবে কার নির্দেশে আল্লাহর নির্দেশে এই জন্য জেহাদ কে বলা হয় জেহাদি সাবিনিল্লাহ যে আল্লাহর পথে জেহাদ কিতাল কি বলা হয় আল্লাহর পথে আল্লাহর পথে আল্লাহটা ধ্বংস আল্লাহর নির্দেশের মারামারিটা সেই পরিমাণ কি করতে হবে বাড়াইতে হবে সেই পরিমাণ সেটা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হইতে হবে এখন দেখেন যারা নিজেদেরকে মুসলমান বলে পীর বলে বুজুর্গ বলে আল্লাহাল্লাহ বলে দিনদার বলে এদের মধ্যে পৃথিবীর মারামারির বিপরীতে আল্লা হুকুমের মারামারিটা আছে যার কারণে এই উপাদানকে এই জীবাণুকে ধ্বংস করতে হইলে এই আবার কি করতে হবে সেই পর্যায়ের কি করতে হবে প্রতিষেধক আনতে হবে এনটিডোজ কি করতে হবে আনতে হবে সেটা কি যুদ্ধ পক্ষে যুদ্ধ করে আল্লাহর পথে এই একটা যুদ্ধ একটা যুদ্ধের কি প্রতিষেধক ওই যে শৈতানের পথের যুদ্ধটা এটা চলমান মানব প্রকৃতি হিসাবেই এই শয়তানের পক্ষে মানুষের যুদ্ধ করতে থাকবে সুতরাং এইটার প্রতিষেধক কি এর মাধ্যমে হবে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের যুদ্ধটার মাধ্যমেই পৃথিবীর অশান্তিটা কি হবে দূর হবে তাহলে দফা এটা কার পক্ষ থেকে দফা আল্লাহ পক্ষ থেকে পরিমাণ আল্লাহর নামে যুদ্ধ হবে যেই পরিমাণ এটা বেশি অস্তিত্বশীল হবে সেই পরিমাণ প্রীতিটা শান্তিময় হবে ফাসাদের বিপরীতে কি আসবে সলাহ এবং শান্তি আসবে আর যেই পরিমাণ আল্লাহ পক্ষ থেকে মানে নামে যুদ্ধটা কমে যাবে এর আল্লাহ দেখা দিবে ফাসাদ অশান্তি আর পতন দেখা দেবে তো পৃথিবী না পৃথিবীর মধ্যে যে ধর্মীয় উপাসনালীগুলি আছে সেইগুলির ক্ষেত্র এই বিধানটাই প্রযোজ্য যে এখানে আল্লাহর নামে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ না থাকবে যে পরিমাণ যুদ্ধ পরিত্য হবে সেই পরিমাণে এগুলির অস্তিত্ব ধ্বংসের সম্মুখীন হবে